সাহল ইবনু আবু হাসমা রহমতুল্লা আলাহিহিহতে বর্ণিত তিনি বলেন খায়বা সন্ধিবদ্ধ থাকাকালে আবদুল্লাহ ইবনু সাহল ও মুহাইয়াসা ইবনু মাসুদ ইবনু জায়দ রাজিল্লাহ্ন খায়বা গিয়েছিলেন